আলহামদুলিল্লাহ রসুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবিন শুকুর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 এই রমাদানটিকে কাজে লাগালাম না রমাদান আল্লাবুল আলমিনের একটি অন্যতম বড় একটি নিয়ামা যে নিয়ামাতের কোন আল্লাহ রবুল আমাদেরকে দান করেছেন সুতরাং আমাদের উচিত আল্লাহ রবুল আলমিনের এই মেয়ামাতের শুকুর আদায় করা যে কোনো যে কোনো নিয়ামাতের শুকুর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হলো সেটাকে যথাযথভাবে কাজে লাগানো যদি সেটাকে যথাযথভাবে কাজে লাগানো না হয় তাহলে আমরা মুখে যতই বলি না কেন যে আমরা কৃতজ্ঞ কিন্তু বাস্তবে প্রমাণিত হবে যে আমরা আসলে কৃতজ্ঞ নই সুতরাং আমরা আল্লাহ এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করবো এবং আমাদেরকে করতে হবে আল্লাহ আল্লাহর আলমিন আপনাদের সকলকে এই রমাদানের আহ রমাদানকে যথাযথভাবে ব্যবহার করার কাজে লাগানোর এবং আহ নিজেদের গুনামাফ করার উপায় হিসাবে কাজে লাগানো টফিক দান করুন আল্লাহ আপনাদের রামাদানকে গুরুত্বপূর্ণ করুন আল্লাহ আপনাদের রামাদানকে সফল করুন আমি আপনাদের সকলের জন্য করছি এবং সকলের জন্য কামনা করছি এই উইশ করছি যদিও রামাদান উপলক্ষে কাউকে কোনো উইস করা বা গ্রিটিংস জানানো এটা স্পেশালি স্পেশাল কোন বিষয় না তবে ইসলামে যেকোনো অকেশন যে যেকোনো ভালো সংবাদ শুভ সংবাদ ইমানিক বা ইসলামিক কোনো সংবাদ যখন কোন মানুষ পায় তখন তাকে অভিবাদন জানানো সালাম জানানো মোবারকবাদ জানানো এটা সাধারণভাবে জায়েজ। এর এটাকে আমরা একটি ঘটনার সাথে রিলেট করতে পারি আমরা জানি খাইবার যুদ্ধের পরে সরি তাবুকের যুদ্ধের পরে যদি ঘটনা ঘটে যে কয়েকজন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলেন না তাদের উপরে আল্লাহ রুবুল্লাহ আলমিন বয়কট আরোপ করেছিলেন সামাজিক বয়কট এই সামাজিক দলে দলে গিয়ে তাকে অভিবাদন জানান তাকে আহ জানান তার সাথে করেন মুসাফা করেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অনেকগুলো কওল আছে এই ব্যাপারে ইসলাম ইমানির দিক থেকে যেটা ভালো সংবাদ এমন যে কোনো সংবাদের কারণে কোনো মানুষকে উইশ করা যায় ওয়েলকাম জানানো যায় বিবাদন সালাম জানানো যায় আহ যেমন আল্লাহ রবাহ আলমের কোরআনুল করিমে বলেছেন فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُو تُم بولو بفضل الله و برحمة اي قرآن اتا الله تعالى فضل الله تعالى رحمة فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُو وطا اي نعمة پر تا دير তাদের ش... تا دير اوچید خوشی هوا تا دير اوچید آنون دیتا هوا هو خير مما يجمعون اي شادرون رولین سر بحثت تے آمیو اپتا در کے آ... عبیبادون جانت چھی آمی اپتا এই রামাদানের সৌভাগ্য রামাদানের মাধ্যমে উপকৃত হওয়ার তফিক দান করুন আপনাদের জন্য প্রত্যেকদিন করে একটি দেওয়ার চেষ্টা করব যতদিন আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করব এটিকে যেন বড় না হয় সেদিকে সেদিকে খেয়াল রাখবো যেন ছোট হয় দশ মিনিট বারো মিনিট ম্যাক্সিমাম এর ভিতরে এবং মূলত এটা কোনো বড় নসিহা বড় ওয়াজ আলোচনা এরকম আমরা করতে চাই না তার কারণ আমরা চাই না আমাদের এই কথার কারণে আমাদের আলোচনা শুনতে গিয়ে আপনি থেকে হয়ে না যান। বরং এই আলোচনাটার উদ্দেশ্যই হলো যেন আমরা আমাদের এবাদতের ইন্সপায় এবারতের অনুপ্রেরণা যেন লাভ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের বাকি সময়গুলোকে আমাদের কাজে লাগাতে পারি সে ব্যাপারে কিছু সাধারণ নির্দেশনা আমরা প্রত্যেকদিন দিন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এটা বাকি সময়টাকে কাজে লাগানোর জন্য समय लगानों रामादान बेपारे रामादने जो कर दे तर बेपारे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 हासि खुशीते हम खुशी कारण हम जो करमशा हम जो क्यों बोले गोलाम के आजादाते ही कथा फेरत जीते तो तक जो कर जलि मुडेल सूतरा ग्रहण जोग्य है ना इसलाम क्यों जो करसलिदी क्यों गोलम आजाद তাহলে গোলাম আজাদ হয়ে যায় যদি কেউ বলে তাহলে যেখানে আল্লাহ রব আলিন মানুষকে রামাদানে মুক্ত করে দেওয়ার কথা বলেছেন যেখানে একজন মানুষ স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় সে আর ফেরত আসতে পারে না গোলামকে যদি আজাদ করে দেয় সে আর ফেরত আসতে পারে না আমরা আশা করি যে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন যেখানে তার বান্দাদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলেছেন জাহান নাম থেকে নিশ্চয়ই আল্লাহ যাদেরকে মুক্ত করে জাহান নাম থেকে তাদেরকে আর তিনি জাহান নামেও কবল করুন আমরা যেন সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ তাল্লাহ এই রামাদানে জাহান্নামের ভয়াবহ আজাদ থেকে মুক্ত করে মুক্ত করে দিবেন আজাদ করে দিবেন আমরা আমাদের এই আলোচনা শুরুতে আমরা তিনটি আমাদের সামনে রাখতে চাই যেখানে দিয়েছেন আমাদের আহ মাফ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে ইমানান ও এহতিসাবান ইমানের সাথে এবং সাথে এর অর্থ ইমান অর্থ হল যে সেই ব্যক্তি সম্পূর্ণ শীত মুক্ত অবস্থায় তাও সেইদের উপরে বিদ্যমান অবস্থায় যে ব্যক্তি সিয়াম পালন করবে ও একসাবান অর্থ হলো যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আসছে সবাই রাখে এমন করলে চলবে না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই সিয়াম পালন করছি এইভাবে ইমানের উপর থেকে যে ব্যক্তি সিয়াম পালন করবে রসুল্লা সাল্লাহ বলেছেন আরেকটি যে ব্যক্তি রামাদান মাসে ব্যায়াম করবে ইমানের সাথে এবং সাথে তাকে করে দেওয়া হবে দ্বিতীয় চান্স সিয়াম পালন করতে গিয়ে সিয়াম যেভাবে পালন করা দরকার ছিল আমরা হয়তো সেভাবে পালন করতে কেউ পারিনি যেভাবে এর হাক আদায় করা দরকার ছিল যেভাবে নিজেদেরকে সংযত করা দরকার ছিল সেটাও তো আমরা করতে পারিনি অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে আল্লাহ রব আলম সেটাকে কফর করার জন্য আরেকটা চান্স দিলেন যে হ্যাঁ তুমি আরেকটা চান্স নাও যদি রাতের বেলা তুমি ক্রিয়াম করো ঠিক মতন তাহলেও আল্লাহ তোমার সকল গুণা মাফ করে দিবেন এবং এই টেক্সটের শেষের যে অংশটি একই কথা বলেছেন মা সেখানে রসুল্লাহ তার সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তৃতীয় আরেকটি শর তৃতীয় আরেকটি সুযোগ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানি ইমান আমরা দেখছি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে চান তিনি রহমাতুল্ল তিনি রবুল আলমিন তিনি রহমানুর রাহিম তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়া এক একটা সুযোগ দিয়ে আমাদেরকে চারিদিক থেকে ক্ষমার আমাদেরকে আমাদেরকে করে ফেলতে চান তিনি চান আমরা যে গুণা করেছি জন্য তার কাছে মাফ চাই আমরা যে অপরাধ করে ফেলেছি আমরা যেন তার দিকে প্রত্যাবর্তন করি এই জন্য একটার পর একটা সিয়ামের মাধ্যমে মাধ্যমে লাইলাতুল কাদারের মাধ্যমে তিনি আমাদেরকে একের পর এক সুযোগ দিচ্ছেন যেন আমরা তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারি তার কাছ থেকে আমরা তার কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নিতে পারি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 বিষয়কে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়েছি উদ্দেশ্য বানিয়েছি অথচ এই কোনোটা এর কোনটাই আমাদের জন্য জীবনে স্থায়ী কোনো বিষয় নয় জীবনে পারমান্ট কোনো বিষয় নয় এবং যে কোনো ব্যাপার যে কোনো লক্ষ্য আমরা আমাদের নিজেদের জন্য সেট করি না কেন যে কোনো উদ্দেশ্য আমরা সেট করি না কেন সেটা কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন যে আপনি ভালো রেজাল্ট করবেন ভালো ইঞ্জিনিয়ার হবেন ভালো ডাক্তার হবেন ভালো কোনো প্রফেশনাল হবেন 50-50. चान्स क्योंकि ना करते एक बेपारण्रेड पार्सेंट शिवर से प्रत्येक मारा जो 50-50 चान्स नहीं मारा जो प्रत्येक के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 আমাদের এই সুযোগগুলো যে সুযোগগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যে অপরচুনিটি গুলো আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন সেগুলোকে আমরা কেন মিস করছি আমরা কোন সন্দেহ সংশয়ের ভিতরে আছি নাকি আমাদের যাচাই করে দেখা দরকার যদি আমরা দুনিয়ার ব্যাপারগুলোতে এত সিরিয়াস হই দুনিয়ার ব্যাপারগুলোর ব্যাপারে আমরা যদি কোনো চান্স মিস করতে না চাই এমন এমনকি ছোট ছোট্ট ব্যাপারগুলোকেও আমরা গুরুত্ব দিই একটা মোবাইল কোম্পানি কখন একটা অফার দিল যে এই টাইমে যদি এত টাকা রিচার্জ করে তাহলে খুন কথা বলতে পারবে এই টাইমে এই সিমটা যদি সে কিনে তাহলে এই অফারটা পাবে এই টাইমে পাবে আমরা খুঁজি কিন্তু রামাদান আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে জাহান্ন থেকে মুক্তির মাস দিয়েছেন তাহলে তারপরেও আমাদের আমরা কেন উদাসীন আমরা কি আসলে জাহান নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সত্যিকারে বুঝ দান করুন আমরা না। আমরা যেখানে মানুষ বলে যেখানে সেখানে যায় আমরা আমাদের বেনিফিট যেখানে আছে সেখানে আমরা দৌড়াই আমরা চেষ্টা করি কোন সাবজেক্টে পড়লে আমি ভালো চাকরি পাবো আমরা চেষ্টা করি কোন সাবজেক্টে কোন সাবজেক্টে পড়লে আমরা সাইন করতে পারবো আমরা কোন ব্যবসা করলে আমরা সফল হতে পারবো এ আমরা যথেষ্ট বুদ্ধি রাখি রাস্তার কোন মোড়ে দোকানটা দিলে বেচা কেনা ভালো হবে আমরা বুঝি আমরা বুঝি না তা না কিন্তু যখন আখেরাতের ব্যাপার আসে তখন আমরা কেন যেন উদাসীন হয়ে যাই এর কারণটা কি আমরা কি আসলে আখেরাতে বিশ্বাস করি না আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখা উচিত আমরা কি আসলে আখেরাতে বিশ্বাস করি আমরা কি আসলে বিশ্বাস করি যে যাহা আমাদের মৃত্যুর পরে আমাদেরকে উঠানো হবে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের জীবন ব্যয় করেছি সর্বপ্রথম যে সমস্যাটা আমাদেরকে দেখা দেয় সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা বিশ্বাস করে তাদের মনের ভেতরে নামাজ হয়তো পড়ে হয়তো রোজা রাখে কিন্তু যখন কোনো সিরিয়াস ব্যাপার আসে তখন দিনের চেয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়া শুরু করি দিনের চেয়ে আমরা দুনিয়াকে ভালোবাসতে শুরু করি দিনের উপরে বৈষয়িক বিষয়কে প্রাধান্য দেওয়া শুরু করি এর মূল কারণ হলো যদিও আমরা কিছু রিচুয়ালস যদিও কিছু ধর্মীয় কিছু কাজকর্ম আমরা করি কিন্তু আমাদের মনের গভীরে আখরাতের ব্যাপারে একটা সংসেহ একটা সন্দেহ একটা সংশয় কাজ করেছে এমনভাবে কাজ করি যেন আখরাত কি আছে যদি থাকে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 তার কারণ ইমানের কোন বিষয়ে ইমানের মৌলিক কোন বিষয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে এই সন্দেহটা কিন্তু কুফুরের অংশ এটা ইমানের অংশ নয় ব্যাপারটা এরকম হয় না কখনো যে আছে আবার একটু সংশয় আছে সুতরাং সংশয় ওলা ইমান এটা কিন্তু হয় না সংশয় ওয়ালা ইমান হয় না সংশয়ওয়ালা কুফুর হয় সংশয়টা সন্দেহটা কুফুরের অংশ ইমানের অংশ না সুতরাং আমাদেরকে যাচাই করে দেখা উচিত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 আল্লাহ রব আলিনের এই অফার আমরা যথাযথ কাজে লাগাতে পারি রিগ্রেট না করি আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলাম না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমি রবাহ আলমিনামালাইকুম রহমতুল্লাহ قد جاء يروي الطامئين رمضان في مناسك مهدية